এটা হলো এমন এক দিন যে দিনটা কনসেপ্টে উম্মার ধারণায় বিশ্বাসী অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে তারা এক উম্মা মনে করে সারা পৃথিবীর সব মুসলিম এক উম্মা আমেরিকাতে যে ভাইটা থাকে উনিও আমারই একজন সদস্য আমারই একজন ভাই তিনি হয়তো দেশ ভিন্ন হতে পারে ভাষা ভিন্ন হতে পারে সংস্কৃতি ভিন্ন হইতে পারে কিন্তু সারা দুনিয়ার সব মুসলিম আমরা ভাই ভাই এটা হলো দিনুল কাইয়েমা আবিল মিল্লাতুল মহতাদিলাহ কারণ না। কারণ আসে দিন যখন পৃথিবী শাসন করেছেন খোলা পায়ের আশেদার লক্ষ লক্ষ অমুসলিম বসবাস করেছে নবী সালাম এর মদিনার ইসলামী রাষ্ট্রে অসংখ্য মুসলিম বসবাস করেছে এই উপমহাদেশে মুসলিমেরা দীর্ঘদিন শাসন করছেন তাদের অধীনে লক্ষ লক্ষ কোটি কোটি অমুসলিম বসবাস করেছে। যদি এটা উগ্রপন্থা হইতো এটার মধ্যে যদি মূল্যবোধ না থাকতো মানবিক মূল্যবোধ না থাকতো তা এই উপমহাদেশে একটা অমুসলিমও খুঁজে পাওয়া যেত এই জন্য আল্লাহ সুবান ইসলামকে বলছেন ওয়াজা দিন ইসরার সত্তর নম্বর এত আল্লাহাক বলছেন আল্লাহ সুবাহ এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন মানবিক মূল্যবোধ সম্পর্কে আমি বানী আদম সবাই সম্মানিত করেছি মানুষের শরীর না নাপাক না তার না পাকি অন্তর কালটা না হয় কালবের মধ্যে ইম্যান থাকলে কাল পাক থাকে আর কালবেের মধ্যে ইমান না থাকলে কুপত থাকলে সেরেক থাকলে নেপাক থাকলে অমুসলিম যদি দিন জানার জন্য দিন বুঝার জন্য মসজিদে আসতে চায় তাকে বাধা দেওয়া যাবে না সে মসজিদে আসতে পারে কারণ তার শরীর নাফাক না অমুসলিমের গায়ের সাথে লাগলে শরীর নাফাক হয়ে যায় না একদম একজন অ মুসলিমের গায়ে সাথে লাগছে তারা তো কিন্তু হবে নাফাক হয়ে গেছে এরকম না তাহলে এই সে বাণী আদম সে বাণী আদমের একজন সদস্য এই সে সম্মানিত এবং একজন অমুসলিম মারা গেছে মুসলিম দেশে তাকে আপনার হয়তো তার ধর্ম অনুযায়ী পোড়ানো বা যাই করার কোনো লোক নাই তো মুসলিমেরা কি করবে মুসলিমেরা তাকে দাফন করবে সে মানুষ হিসাবে মানে তার যেই শরীর এই শরীরটার মূল্য আছে এজন্য জন্য শরীরটাকে মাটির নিচে মানে ইসলামী পদ্ধতিতে করবে না কিন্তু মাটির নিচে করবে এটা করার কারণ তার শরীরের মর্যাদার কারণ সেম বানিয়া আদম নবী সালাম একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছে নবী সালাম দাঁড়াই গেলেন সাহাবাহাম বললেন ইয়ারসল্লাহিস মুসলমানের লাশ না এত ইহুদির লাশ আপনি দাঁড়ায় গেলেন কেন আল্লাহ রসুল বলেন আমি কোন আল্লাহ একজন মানুষের সম্মানে আঘাত করা মানে আপনি সমস্ত মানুষের সম্মানের মধ্যে আঘাত করছেন কারণ সে বনি আদমের একজন সদস্য তাহলে পৃথিবীতে মানুষ দুই ধরনের এক ধরনের হলো আর যারা মুসলিম বিহীন আছে তারা আমার ইমানি ভাই না কিন্তু তারা আদম হিসাবে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে আমিও বনিয় আদম তারাও বনিয় আদম সমস্ত বনিয় আদমকে আল্লাহ সম্মানিত করছে তাহলে এই কনসেপ্ট মানবিক মূল্যবোধ যদি কারোর মধ্যে থাকে সে কিন্তু কোন অমুসলিমের উপরে আক্রমণ করতে পারে না সে কোনো অমুসলিমকে কি অমুসলিমকে বিপদে আপদে অসহায় অবস্থায় সাহায্য সহযোগিতা করাটাও এবার কারণ সে মানুষ তাকে শুধু জাকাত দেওয়া যাবে না শতাখা তুল ফিতির দেওয়া যাবে না ফরজ যে শতাখাগুলো এগুলো শুধু মুসলিম বাইয়ের হক অমুসলিমকে দেওয়া যাবে না কিন্তু পরজের বাহিরে আমি যে কোনো সাহায্য সহযোগিতা সদাকা অমুসলিমকেও করতে পারি এবং অমুসলিমকে করলে আল্লাহ রবুল্লা আলমী এটার বিনিময়ে সবাব দিবেন কেন দিবেন সে বানী আদমের সদস্য সেও আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি বাণী আদম